এগারোশো সালে জেরুজালেমের রাজা চতুর্থ বোল্ডউইন মৃত্যুবরণ করলে তার ভাগনে পঞ্চম বোল্ডউইন হিসেবে তার স্থলাভিষিক্ত হয় एक बचर माथाय से मृत्युबरण कर ले मा सिबिलाोहन करतपर सीबिलाा तर स्वामी गाय अफ लुसिग नान के जिरूजालमर राजा मनोनीत कर গায়ে অফ লুসিগ্নান রেনাল্ডের সাথে জোট গঠন করে সালাহদিনের সাথে শান্তি চুক্তি ভঙ্গ করে এবং মুসলিম বণিক ও হজ যাত্রীদের কাফেলাগুলোকে আক্রমণ করে ফলে সালাহিন তাদের ওপর ভীষণভাবে ক্ষিপ্ত ছিলেন গায়ে অফ লুসিগনানের ক্ষমতা গ্রহণে মনঃক্ষুণ্ণ হয় অন্যান্য ক্রুসেড নেতারা এদের মধ্যে ছিল ত্রিপলির তৃতীয় রেমন্ড ফলে সে সালাহিনের সাথে মিত্রতা করে তার জন্য টাইবেরিয়াস ছেড়ে দেয় এ খবর শুনে গায়ে অব লুসিগন সালাহিনের বিরুদ্ধে যুদ্ধের জন্য যাত্রা করে এদিকে সালাহিনের সাথে মিত্রতাকারী ত্রিপলির রেমন্ড জেরুজালেমের গায়ে অফ লুসিগনানের সাথে তার বিরোধ চুক্তিয়ে তার সাথে যুদ্ধে যোগ দেয় অবশেষে এগারোশো সাতাশি খ্রিস্টাব্দের পাঁচই জুলাই জেরুজালেমের রাজা গায়ে অব লুজিগান ও ত্রিপলীর তৃতীয় রেমন্ডের সম্মিলিত বাহিনী সালাহুদ্দিনের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য হাত্তিনের প্রান্তরে সমবেত হয় কিন্তু সালাহিন তাদের আগে সেখানে পৌঁছে যান এবং তার বাহিনী নিয়ে পানির উচ্চ সমৃদ্ধ অপেক্ষাকৃত উঁচু স্থানে অবস্থান নেন ফলে সেনারা সেখানে পৌঁছে পানির অভাবে এতে উভয় পক্ষের বেশ কিছু সৈন্যত হয় প্রাথমিকভাবে ক্রুসেডাররা পানির উৎস দখল করার জন্য উদ্গ্রীব হয়ে তীব্র আক্রমণ চালায় আইউভি সেনাদের উপর ফলে দিনের প্রথম ভাগে তারা প্রাধান্য বিস্তার করতে সমর্থ হয় কিন্তু দিনের শেষ ভাগে পরিস্থিতি পাল্টে যায় আইবি সেনারা তীব্র আক্রমণ চালিয়ে ক্রুসেডার সৈন্যদের শাড়িগুলো ছিন্ন ভিন্ন করে দেয় ছত্রভঙ্গ হয়ে পড়ে ক্রুসেডাররা এভাবে দীর্ঘক্ষণ লড়াই চলতে থাকে এতে ক্রুসেডারদের বহু সৈন্য এবং বেশ কিছু ঘোরসাওয়ার ও উচ্চ পদস্থ অফিসার নিহত হয় শোচনীয়ভাবে তাদের পরাজয় ঘটে এই যুদ্ধে এই যুদ্ধে জেরুসালেমের রাজা গাই অফ লুসিগনান ও তার ভাই এবং ইতিপূর্বে অধ্য প্রদর্শনকারী কেরাক দুর্গের প্রধান রেনল্ড দ্য শ্যাটিলন ছাড়াও বহু উচ্চপদস্থ ক্রুসেডার নেতা গ্রেফতার হয় মুসলিম বণিক ও হজ কাফেলায় আক্রমণ এবং নবী সালাল্লাহ আলি ওয়াসাল্লামকে বিদ্রুপ করার কারণে সালাহুদ্দিন রেমন্ডকে নিজ হাতে হত্যার শপথ করেছিলেন বিজয় অর্জনের পর সালাহদিন তার তাবুতে রাজা অফ লুসিগনান ও রেমন্ডকে হাজির করার নির্দেশ দেন তাদেরকে নিয়ে আসা হলে সালাহিন তাদের জুল্ল ও বরফ কুচি পান করান অতপর রেমন্ডকে ইসলাম গ্রহণের প্রস্তাব দেন কিন্তু রিমন্ড তা প্রত্যাখ্যান করে মহাম্মদ সাল আলহামের কথা বলে। সাথে সাথে সালাহুদ্দিন তার গরদানে তলোয়ার দিয়ে আঘাত করেন মাটিতে লুটিয়ে পড়ে রিমন্ডস্তে সালাহিন তার শিরোচ্ছেদ করেন রেনল্ডের মৃত্যুদণ্ড দেখে গায়ে অফ লুচিগন আতঙ্কিত ছিলেন এই ভেবে যে হয়তো তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে তবে সালাহ তাকে ক্ষমা করে দেন এবং বলেন এক রাজা অন্য রাজাকে হত্যা করে না কিন্তু ওই লোকটা সকল সীমা ছাড়িয়ে গিয়েছিল তাই আমি এমন আচরণ করতে বাধ্য হয়েছিপর সালাহিন তাকে বন্দি করে দামেশকে প্রেরণ করেন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন পরবর্তী কি বসুন না